আলহামদুল্লা আলহামদুলিল্লাহামা আলমদুল্লা সুহান পূর্ব মুহূর্তে আমাদেরকে আলহামদুলিল্লাহ সালাত এবং সালাম মানবতার মুক্তি সর্বশেষ নবী নবী মাহমদি সাল্লামের ওপর রহমত এবং তাবে পর্যন্ত যারা তাদের সম্মানিত উপস্থিতি আমি আপনাদের লাগে কিছু বিষয় শেয়ার করি আর যে বিষয় লিগে আপনি জানা বিষয়গুলার আমি স্মরণ করিয়ে দিতাম সেই যে আমরা সমাজও আজকে মানুষে ধর্ম কথা হললে ইসলাম কথা হলে ইসলামর প্রতিনিধিত্বকারী মানুষ হলে দেখলে মানুষে আনন্দিত হয় সাহস পায় না ডরায় ডায় হারণ কেতিক ইসলামর যারা প্রতিনিধিত্ব করছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবানোর ফুয়া আবার ইমামতি করল যেহেতু বেআ করছে রসুল আলা সুহার্ন আখল দিস ইসলাম আখল বিরোধী নাই ইসলাম যুক্তি বিরোধী নাই আল্লাহ সুবাহরের বোঝার তফিক দান সমাজও এই যে রিলিজিয়াস এক্সট্রিমিজম মূল কারণ লগিয়া দিন সম্পর্কে জ্ঞানের অগভীরতা এবং স্কলারদের কাছ থেকে দিন নাশিকা। সঠিক জায়গা থেকে দিন নাশিকা। শেখা আলেমে মানুষের প্রথপস্ট বানা ওলামায় সু আছে খারাপ উলামা আছে দিন নিতেইব আহলে সুনার আলেমর কাছ থেকে বেদাতি আলেমর কাছ থেকে নাই দিন নিতে হইব যে কোরআন এবং সুনারে তার আল্লাহান আমরা যদি দেখি যে শ্রেণীর মানুষের উপস্থাপনা করেছেন কুতিবা আলাই কোম সিয়াম তোমাদের সিয়ামে ফরজ করা হয়েছে আমরা সবাই রোজার আছে কিনা সিয়াম পালন করছে কিনাও আল্লাহ কুতিবা আলাই কুমল কিতাল তোমাদের মারামারি ফরজ করা হয়েছে মারামারি করেননি তাহলে কোরআন আমল করেন অথচ আল্লাহার নিকটবর্তী আপনার নিকটবর্তী না বা আল্লাহ কেনা নামাজ নামাজ ফুল বুঝলো আল্লাহ কইন যে জিনার নিকটবর্তী যাই না ও আল্লাহ কোরআনার মাঝে কইসেন যে খিতা করিও না নামাজ যাই না ও আল্লাহ কইন যে তোমার সিয়াম ফরজ করা হয়েছে ও আল্লাহ কোরআনার মাঝে কই তোমার মারামারি ফরজ করা হয়েছে আল্লাহ কুসেন্লাহিনিসার্নময়ালুন মারো আর মর এত আপনারা ভুলভাবে উপস্থাপনা করা কোরআনের অর্ধেক উপস্থাপনা করা অর্ধেক না করা আমরা একটা উদাহরণ দিতে পারি আপনারা বাংলা শিক্ষিত মানুষ শিক্ষিত সচেতন মানুষ সিলেক্ট শহর যে এক জায়গার লেখা আছে এখানে দাঁড়িয়ে প্রস্রাব করিবেন না করিলে এত টাকা জরিবানা আরেকজনে ওই জায়গাত বই উপস্রাব করে। ও জাগার দাঁড়িয়েছে পেশাব করেন কোন জিনিস কমাইছে না কমাইছে না কিন্তু অর্থ পরিবর্তন পরিবর্তন হয়েছে যে জায়গা আসিল ও জায়গা নাতাওয়ার কারণে কিতা ফুরা অর্থের পরিবর্তন হয়ে গেছে হাদিস যখন বুঝবা হাদিস যদি আপনি যে জায়গা টানতে হইব যে জায়গা যেটা বুঝতেই এগুলা যদি নাবু জান তাহলে মানুষ গুম রইবা মানুষ হেদায়তাব আল্লাহ সুবাহি বিহি কাছি এই কোরআন দিয়ে অসংখ্য মানুষ হেদায়ত ফাইবে এই কোরআন দিয়ে অসংখ্য মানুষ জানেন না এই ঘটনা কি সমর্থন করেন ইসলাম এটা সমর্থন করে এই ঘটনার দ্বারা এই ঘটনার মাধ্যমে ইসলাম সম্পর্কে মানুষের ধারণা জাগাত আছে এরটা ইসলাম সম্পর্কে মানুষের ধারণা আরো ভালো হইছে না খারাপ কিলা। ইসলাম সম্পর্কে তার আগাইব না জাগাত নিচে নামব এখন আজ্ঞা সে এই ঘটনার লোক রসুল সাহবায়াম বরং সে বিপরীত আছে যে কীতা যে শহীদ করা হয়েছে সুমাইয়া রিয়া নাহারে যারা নির্যাতিত হয়েছে তার হে ইয়া শিরর পরিবার তোমরা কী করো ধৈর্য ধারণ করো সবর করবার লাগে কইস আর ওহাম্মদামে মদিনাত যাওয়ার ফলে তিরস্কার করছে করবার লাগিয়া ও মোহাম্মদ রসুল্লাহামে মদিনাত যাওয়ার পরে যারা জলম করছে তারারে তাই শাস্তি দিছেন তাহলে রসুল সাল্লাহিসাল্লামর যে এই দুই ধরনের আচরণের কারণটা কি তা মক্কা যখন আসিল ইসলাম ইসলামকৃতা তখন বিজয়ী আছিল ইসলাম তখন রাষ্ট্রীয় ভয় প্রতিষ্ঠিত আসিল আর মদিনাত যাওয়ার ফলে ইসলামকৃত হয়েছে বিজয়ী হইসে প্রতিষ্ঠিত হয়েছে তখন মোহাম্মদুরসাল সাল্লামে মদিনাত যাওয়ার ফলে তাই শুধু রসুল আসলাম না মক্কাত তাতে শুধুমাত্র রসুল আসলা আর মদিনাত যাওয়ার ফলে তাই রসুলও আসল লোকিতাও আসলা রাষ্ট্রপ্রধানও আসলা সরকার প্রধান আসলে এটা রসিদ মক্কা মদিনাত গিয়ালে অনেক অর্ডার দিয়েছেন সেটা ছিল রাষ্ট্রীয় অর্ডিনেন্স রাষ্ট্রীয় এটা ফরমান এখন আপনি রাষ্ট্র ফরমান যদি আনিয়া আপনার মদিনার জীবন মক্কার জিন্দিগি যদি এফিট করে দিন রসীল কিন্তু দুইজন আমির যদি তা তাহলে দ্বিতীয় যে আমিরা এটা কতল করতেই সাই কতল কর্ত আমরা ধরে কত করতাম হ্যাঁ যদি আপনি একটা নিজে নিজে রাষ্ট্রপান হইতে পারেন তাহলে আপনি ওইটা করতাম কারণ এই সুযোগ আছে ইসলাম কিতা করছে না তবে আপনি কীতে হইতেব রাষ্ট্রপ্রধান আপনি জাতির নিরাপত্তা দিতে আপনি আল্লাহ করার মতো ক্ষমতা পাওয়া যায় না মারানমারের লোক শত বছর আগে এক মুজাহিদে জিহাদের ঘোষণা দিয়ে তাই নাই আর মুজাহিদে ডাকাত বাংলাদেশের রাষ্ট্রীয় সর্বোচ্চ পদর মানুষের বিরুদ্ধে পক্ষ তাই করছেন এবং তার নেতৃত্ব সুপতিষ্ঠ তাইন তাই সবসময় সামনে তাকতা রসুল সাল্লাহামে কৈছেন বুখারি মুসলিম হাদিস আমি নিলে এই যার সে যার ফরে তাকিয়া কিতাল করা তখন আমরা তো তিনজনে মিলি একজন ইসলাম আপনার দলের লিডার লাখান বুঝলে হইতে নাই ইফনার আপনার ফিরসাবর লাখান বুঝলেই নাই ইফনার আপনার বুজুরগান বুঝতে হইতে নাই ইসলাম বুঝতে হইব যেভাবে সাহবা তাবিন তারা যেভাবে বুঝছিল আজকে বাংলাদেশও গুলশানো মারছে আপনারা করে সমর্থন এনে সমর্থন থাকলে খুব কাজে আমরা সমর্থন করি সমর্থন করেন না আপনি গুলশানো মানুষ হত্যা করছে একটু সমর্থন করেন না আর ডাকাত রাস্তার মাঝে যখন বাস আগুন দেয় তখন একটু সমর্থন করেন ঠিক আছে না ট্রেন যখন উল্টাইয়া ফেলায় তখন উঠে না এটাই লোকীয় গণতান্ত্রিক আন্দোলন এটাই লোকিয়া গণতান্ত্রিক জিহাদ নাউজ আপনি যখন রাস্তার মাঝে গাছ ফালাইয়া অরতাল ডাকেন তখন ফেসবুক ও ছবি দেন যে আমরা একটা বালা কাম করছি অথচ ইসলামের অসুস্থাম রাস্তাতে কষ্টদায়ক জিনিস বিষয় অথচ আমরা কইয়ার আমরা ইসলাম বোধটা বুঝিয়েছি আর থা বাকি রয়েছে প্রতিষ্ঠা করবার একেবারে খান্ডাত গিয়েছি ট্রেন উল্টাইতেই এরপরে বাস তারপরে আমরা অরতাল ধর্মঘট ফরিয়া তারপরে ইসলামও যাইমুকিয়া অহমতা একশো ফোন নম্বর আয়তিন বিরুদ্ধে এবং রাস্তার বিপরীত চলে মা তাওয়াল্লাহ তার সে যেদিকে অগ্রসর হইতে চায় তারা সেদিকে অগ্রসর করা হইব অনুসলীহি জাহান্নাম তাদের জাহান্নাম ও নিক্ষিপ্ত হেদায়ত সুস্পষ্ট আল্লাহ আর রসুল কিতা দিয়া প্রেরণ করছেন হেদায়ত দিয়া এবং দিনে হাক দিয়া হেদায়ত মানে গিতা হেদায়ত মানে কি হেদাল্লিনের হেদায়ত হয়েছে হেদায়ত মানি হলে কি সত্য সঠিক পথ সত্য সঠিক রাস্তা হেদায়ত এবং দিনে হক সত্য দিনে আক্রিয়া ধরলেই মানুষের হেদায়ত হেদায়ত এবং সত্য দিনের উপরে আল্লাহ দিনে বিজয় করবার লাগে সমস্ত ওয়ে অফ লাইফ প্রত্যেকটা জীবন বিধানের উপরে আল্লাহর দেওয়া জীবন বিধান প্রতিষ্ঠা করার লাগে রসই প্রেরণ করা হয়েছে হোক সেটা ন্যাশনালিজম হোক সেটা কমিউনিজম হোক সেটা সেকুলারিজম হোক সেটা ডেমোক্রেসি সেটা সামাজিক তন্ত্র হোক সেটা পারিবারিক আল্লাহর দেওয়া নিয়ম আল্লাহর দেওয়া নীতি আল্লাহর দেওয়া পদ্ধতি চিস্তিয়া তরিকা লক্ষ্মণ দিয়া তরিকা মজিদ্দিদিয়া তরিকা ফুলতলিয়া তরিকা ফুরফুরিয়া তরিকা সরমোনের তরিকা হানাফি তরিকা সাফি তরিকা মালিকী তরীকা হাম্বেলি তরিকা আমার তরিকা আমার বাফর তরিকা আমার দাদার তরিকা আমার এলাকার তরিকা সবকিছুর উপরে রসুল্লা তরিকার্লিশ যদি সমাজের তরিকা হাম্বলি তরিকা যদি কোরআনার লোক মিলিয়ে যায় তাহলে আপনার মানতে কোন আপত্তি আছে যত তরিকা আছে যত ইজম আছে সব যদি কোরআন আদিসার লগে যতক্ষণ মিলবো ততক্ষণ মানতে আপনার কোন আপত্তি নাই কোরআন শূন্য বিপরীতে তার সমাজ তার রাষ্ট্র তার দেশর তার তরিকার তার মাঝহাবর যদি দোহাই দেয় তাহলে বুঝতে হইব সে এখনো সঠিক হেদায়ত ফাইছে না সে এখনো সত্যিকার দিন রুফে না যুগে যুগে তারা যখন হয়েছেন তার জাতিরে যে তোমরা আল্লাহর দিকে তারা কিতা কইছে আমরা বাপদাদা রাস্তার উপরে আমরা তোমার রাস্তার উপরে নাই আমরা রাস্তার উপরে আছি আমরা আপনার সমাজের তরিকার মাঝে আছি আল্লাহ সুহানা আর যদি আর কোরআন সন্ন্যায় মিলিয়ে যায় তাহলে আমরা মানতে আপত্তি আছে কোন আপত্তি নাই আল্লাহ সুবান সম্মানিত উপস্থিতি আমরা দু একটা বিষয় বিপরীতে সামাজিক গানে দিনের সুন্নত চালু আছে এই গান রসুলের সুন্নত না হইতামনি দুই একটা আপনাদের আমরা যদি দেখি যে আমার নামাজ রোজার নিয়ত অজুর নিয়ত হরা নামাজ নিয়ত হরা নিয়ত অন্তর ইবাদত কিসের ইবাদত অন্তর ইবাদত আর নিয়ত সরাটা সামাজিক তরীকার তরিকা নাই আল্লাহ সুবাহ আমরা বুঝার তফিকার আমরা সমাজ নামাজ যখন শেষ হয় সালাদ যখন শেষ হয় আমরা দেশই লোকীয় বুজুর্গ নামাজ শেষ হয়েছে হুজুরে দোয়া করবা কি তা করবা সব আত্মা মারি দোয়া করবা নামাজ শেষে দোয়া আছে নামাজ শেষে জিকির আছে সুন্নতি জিকির আছে আপনারা জানেন এই মসজিদও বিভিন্ন জায়গায় টাঙ্গানি আছে কিতা কিতা দোয়া ফোর আমরা দোয়া অনেকেই জানি না সত্যি কিনা সেখানে জানি না বছর আশি বছর গেছে নামাজ পড়তে পড়তে গেছে আট উৎ ফাওয়ার খড় ঠিক মতো এখন বইতাম ফারি না খর জ্বালায় কিন্তু চুন্নতি দোয়া শিকা না কেউ তাই বুঝুর গানে দিনের তরিকার কারণে সুন্নতি তরি দোয়া আমার কাছ থেকে আড়ি গেছে কারণ এটা দোয়া হিকার প্রয়োজনীয়তা আমরা কোনোদিন অনুভব আপনি জিন্দগীতে বহু বিয়াত গেছেন আপনি বইসন খুদবাস হুজুরে আত্মিলামারি দোয়া করিস এটা হুজুরের তরিকা এটা বুজুর কেনের তরিকা এটা সামাজিক তরিকা রসুরের খুদবা খুদবাস আপনি না এটা কোনো জানছি না আল্লাহ এই এইভাবে আমরা সমাজও নিয়ত করতাম বিভিন্ন সময় আলোচনা করছি আমরা যে নিয়ত করা হয় ই নিয়ত খাই এক রাইত আর নিয়ত দিন কোর আগামী দিন বলতে নয়টা আগামী খাইয়া যখন তখন ইদর দিনও নিয়ত যে নিয়ত ফলবা ই ফলাকি হইব ফলা ঈদর দিনকুর অথচ ঈদর দিনও যারা খাঁকিদা হারাম বুজুর কানে দিন তৈরি করলে আপনার হারাম কাজ রসুলের হাতে রেখা করলে আপনার সময় সময় লাগিয়া মাইনাস তিন মিনিট তিন মিনিট আগে তাকে খবা শুরু হয়ে সময় শেষ হয়ে গেছে অথচ রসুলের কেছেন আপনি কিতা কর্তা ফজর আজান সূর্যাস্তের সাথে সাথে ইফতার করতাই আমার বুজুরগানে তিন মিনিট পরে বুজুর্গানে দিনের সুন্নত মানত না রসুলের সুন্নত মানত আপনারা শিক্ষিত মানুষ আপনারা এ বিষয়ে চিন্তা না সরকার সম্মানিত উপস্থিতি সামনে আমরা একটা ইবাদ তৈরি গিয়া যে ফিতরা আদা করতে হইব আমরা দেশে তো প্রত্যেক বছর আমরা বুজুর্গানের দিনকল আমরা রাষ্ট্রীয়ভাবে একটা মিটিং করেন এখন দেখছি আঞ্চলিক মিটিং হওয়া সিলেটের বুজুরগানের দিন মিটিং করছেন চেম্বার অফ কমার্সের লগে মিটিং করিয়া দেন দেন ফতোয়া দিচ্ছেন যে কত টাকা ফিতরা দিতে হইব আটা দিয়ে দিলে কত গম দিয়ে দিলা গম দিয়া দিল তারপরে কিসমিস দিয়া দিলে কত খেজুর দিয়া দিলে কত তার টেকা কইয়া দিছে। অথচ টান টানার ফে না মহম্মদুরসোলা সাল্লা সাল্লামে চোদ্দশ বছর আগে যে ফটোয়াছেন ফটো ফসন্দ লাগে না মহাম্মদুরসোল্লাহামে চোদ্দশ বছর আগে ফটোয়া দিয়েছেন যে এক সা পরিমাণ খাদ্য দ্রব্য দিতেইব তারপরে মোহাম্মদুরসোল্লা তান যুগ শ্রেষ্ঠ যেসব খাদ্য দ্রব্য আসছিল প্রধান খাদ্য দ্রব্য নাম কইসা কৈছেন অক্টা অক্টা পরিমাণ আর দিয়া দিলে সামাজিক তরিকা ভালো নিবুরগানের দিনের তরীক ভালো নিব রসুল তরিকা দিতে আপনি খাদ্য দ্রব্য দিয়ে দিতেইব আল্লাহ সুবাহ সম্মানিত উপস্থিতি আমরা যদি দেখি আমরা সমাজ প্রত্যেকটা ক্ষেত্রে আমরা সমাজ প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে আপনি এমন কোনো ইবাদত কিনা গেলে এখন আর মানুষের সরিষার তেল কিনে না হাতি সরিষার তেল কিনা লাগে নারকেল তেল কিনা গেলে হাঁটি নারিকেল তেল কিনা লাগে হাঁটি লাগে কিনা না যে বেজাল বাড়ি গেছে ইসামর নামে প্রত্যেকটা ইবাদত আমরা দেশের গেছে। এখন আপনি একটা তরিকা দর্শন আমার ভাইয়া দর্শন আরো তরিকা আমি দর্শি আরো তরিকা আমরা তেহত্তর জন এখন হইলে তেহত্তর জনের তেহত্তর তরিকা আর দেখা যায় যে ইনো নয়া মাথা দেখি যেহেতু কোনোদিনা আমরা অত বছর থেকে আমরা দেশে ইসলাম আছে অত আলিমা হল গুজরিয়া তে তারা তা বুঝছেন না নিতা হয় কিনা না কারণ কি তা কিন্তু আমরা প্রত্যেক আলেমে তাইন নয়া রাস্তা বনাই সত্যি কিনা না এটা তাই বলো যত আলেম আছে সব আলেম তৈরী আছে সব বলো মনে অন্য তৈরী আছে তরিকার নাম গরফুরি তরিকা আপনার পরিকার নাম দেবন্দি তরিকা আপনার তরিকার নামই লোকিয়া আপনার তরিকা তমুক তরিকা অমুক দল তমুক দল িয়া রসুলের তরিকা আড়ে গেছে রসুলের তরীকার কথা খায় না আল্লাহ সুহান আমরা যদি অনেক পদ্ধতিতে জিকির আমরা সমাজে আছে রসুলের তরিকায়িকির করার মানুষ খাওয়া যায় না রসুলের তরিকায়িকির করতা আপনি গর ঢুকতে সালাম দিয়ে গর সাল রসুলের তরিকা আপনি তো সরম করে মারে গিয়া সালাম দিতি সালাম দিতি ছুটো বাইরে সালাম দিতি নামাজ পড়তে বলতে যদি একটা দায়ী দেখা শুরু করে এখনো বয়স হইছে না সেই আছে ইভেন কি আমরা আমার আমার আত্মীয় স্বজন ইসলামিক আন্দোলন করেন বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠা করতাম রাষ্ট্রীয় ভাবে ফুয়া যখন দায় রাখি তান মাদ্রাসা যখন তার এর দায় কোনদিন না কিন্তু টুফি মাতা না দিয়ে এলে তার এর দায় ফিটাইছে হওয়া স্কুলের নিয়ম স্কুলের নিয়ম মানছে না কোন সময় কী রসুলের আল্লাধানা এবং এটা যে রসুলের তরিকা করতে এটার ইবাদত যে সাব্যস্ত হইব কোরআন হাদিসতর পদ্ধতিটা সাব্যস্ত হইতে হইব কোরআন হাদিসা খালকা জায়গা প্রোগ্রামকলাম আমার আগে একজনে বক্তব্য দিচ্ছেন তখন ইফতারও ঠিক আগ মুহূর্তে তাই ইশারা দিয়া কইরা দোয়া করবার লাগে তখন আমি কইলাম যে আত্ম ইসলামেছেন রসালামে রোজার আসছেন ইফতার করছেন বাইকের মনে ইফতার করছেন কিন্তু আত্মারি দোয়া করছেন না তো ইসলামী আন্দোলনের সেই লিডার এটা কইরা যে আতুল্লি দোয়া তো আছে তখন খান্দারা জন আস এত বুঝদার এর কই বাদে কারণ মাফুলে বুঝার লাগলে তো বোঝা যাইব যে বুঝেন না কারণ মানুষের ঘরে লিডার এটা অনেক জিনিস জানে কিন্তু কোরআনাদিস তাকে এই জিনিস বুঝেন না হাদিসও ফাইল তৈস এটাই দেখবো আপনার দেশও একগ্রো মানুষ আছে যে জনজান নামাজ বাদে আত্মা দোয়া করে জনজান নামাজ শেষে গেল আত্মিলামারি দোয়া করে ঠিক আর একগুড়ে বুল বুঝছে আর ইনোলে দুইও পার্টি কী হয়ে গেছে দুইও পার্টি এক হয়ে গেছে এক জায়গা শরীরে এক জায়গা আমি আব্দুল সবুরে ঠিক আছে ঠিক এক জায়গায় একটা পয়েন্ট ঠিক দেখলে হইত না সব পয়েন্ট ঠিক হই লাগে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই তা না হাজার প্রত্যেকটা পয়েন্ট লইয়া ক্ঞনো গিয়া দেখতে হইব এই দুইটার লাল তাদের মতামসুম কচিন তোমার বুজুগের দরিয়া এক জায়গা তুমি হেদায়ত হইতে পারো আর তুমি গুম পারো তোমার দলও দরিয়া দলের এক জায়গায় থাকতে পারো অন্য জায়গায় তোমার দলে তোমার এই জাহান্ন দিতে পারে কিন্তু রসুলের তারিখা যদি আক্রিয়া ধরেন কোন সময় আমরা সমাজও সুন্নতি নাই বেতাতি দুরুদ নাই দুরুদ হয়ে গেছে ইয়বাহসুল আমরা দেশ গরম একটা ইবাদতের লোকি দোয়া দেখা যায় একগুড়ে দোয়া হাই আরেক গুড়ে দোয়া হরাইন আছে নিলা বা মারা গেছেন জানে না হুজুরা খবরস্থান খরার আর হুজুরের দোয়া খরার নিজের বাপ মারছেন মারা গেছেন নিজের মা মারা গেছেন দেখা যায় হুজু আকি হান্ধিরা হুজুরের চকি দিবা হুজুরের মামর সৈন্য না হেন মা আমর হৃদয় কী জায়গায় সুযোগ পানি পারে বার করে আমি প্রায় সময় একটা কথা কই যে আমরা যারা ইসলাম চর্চা করুন ইসলামী আন্দোলনের লিডার মসজিদের ইমাম সাহেব মসজিদর মুয়াজ্জিন সাহেব মসজিদর মতলি সাহেব মসজিদর মাদ্রাসার মহতমিম সাহেব মাদ্রাসার হুজুর তান্তানো বাড়ি নামাজ রোজা বেশি নিনা সাধারণ মানুষের বাড়িতে নামাজ রোজা বেশি হুজুরের বাড়ি নামাজ রোজা বেশি হুজুরের ফরজ নামাজও রোল নহল নামাজ হইল হুজুরের তাজ্যুত হইল হুজুরে নহল রোজা রাখলেন হুজুরের বৌট্রা ইবাদত করেন হুজুরের সন্তানকে এক্সট্রা ইবাদত করেন সত্যি কিনা না হুজুরের বাড়ি নামাজ আছে সাধারণ মানুষের বাড়ি নামাজ আছে কিন্তু হুজুরের বাড়ি একটু বেশি কিন্তু মিলাত বয়স বেশি নাই যে আপনারা হুজুরের বাড়ি মিলাদা কোন দিন ঘটনা করছে হুজুরের মিলাত থাকে। তাহলে হুজুরের নি হুজুর খালি আপনার দরকার নি হুজুরের দরকার নাইনি নামাজ আপনার বাড়িতে আছে হুজুরের বাড়ি আছে রোজা আপনার বাড়িতে আছে হুজুরের বাড়ি আছে তো মিলাতে খালি আপনার বাড়ি হুজুরের বাড়ি নেই এখানে খালি তো পয়সা দিয়ে কিনা লাগে হুজুরে কিন্তা মানুষ গেলে তারপরে আল্লাহ না দিছেন এখন টাকা যে লাগাইব আল্লাহ সুবাহ আমরা বুঝার তৌফিক দান রক্ষা সম্মানিত উপস্থিতি ইসলাম তো তো কিনা না খিতা করলে তবা করতাম নামাজ পড়লে তবা করতাম না গুণা করলে তবা করতাম করলে তবা করতাম কিন্তু তবা কিলা করবো আপনি তবা করতে হইলে তো ফিরসাপির সাপর ফাড়ি দিলে তবা করা লাগে না তো ফিরসাপ তো না আইলে আপনি তবা করবা কিলা আমরা ছোটবেলায় দেখছি গ্রামের যত মানুষ আসতাম সব গিয়ে ফিরসাপর মুড়ি দইতাম আবার ঘোষণা দেওয়া হইতো অন্য কোনো ফিরর মুড়ি থাকলে আপনারা এই বীরর মুড়ি দই না যেন মানে ই এই তবা পড়াইলে হইতো না দুইগুলো মানুষ আছে একগুলো ফিরর আতো ফিরর ফাগিত মানুষ আছে যখনই মনে হয়েছে যখনই আপনি বুঝছেন আল খাং বুল করেছি আমার মাফ কিনা না খালেসবাবু যদি আল্লাহর তবা হয়েছে কিনা না আপনি অপেক্ষা করতেই নি আল্লা ডাক দিছেন ডাক দিয়া কইসেন আল্লাহ বুল করে নিশি নিজের উপরে জুলুম করে নিশি তুমি ক্ষমা করি আল্লাহ ক্ষমা করছেন কিনা না ক্ষমা করসন তাহলে আপনারে আমার এই ঘটনা আল্লাহ বুঝাই দা যে আপনার আমার তবা করবা লাগিয়া আমরা আরো কিছু সময় আছে কিছু মাততামনি আরো আমরা দেশ সব জায়গা বেজাল আমরা দেশ একটা মাসালা হই আমার দেশে এক মাসালাই লিয়া তালাক নাম একটা মাসালা আছে তালাক বিষয় হয় কি না আমরা দেশের তালাক শুরু হয় তিন তালাক দিয়া তালাক শুরু হয় বৌর মারে তালাক দিয়া তালাক শুরু হয়ে বৌর হাবিগুষ্টি তালাক দিয়া আমরা দেশের তালাক দলিল কি তাহারে কিতা খাজি খাজিও জানে না তালাক কিলাদের আমি একটা খাজি মিটিং আসতাম সরকারি এটা এনজিও এন জি ওর মহিলা মন্ত্রণালয়ের প্রোগ্রাম আছে আমি যখন যে এক তালাখ দিয়ে আপনি আপনার বৌরে রাখি না আমি আমার মাইকলে যখন কেমন তারা খামুচ হয়ে গেছে কয়ে যে আমি বুঝিয়া নাকি তালাশ যদি আপনি দেওয়ার যাইন বা কোনো অঞ্চলে তালাশ দেওয়া যায় এক লোক পয়া করবো একটা লাখ দুইটা লাখ তিন লাখ বাইটা লাখ আর যদি সে দেওয়া লাগে সামাজিকভাবে তোর তালাক তোর মারে তালাকালাক যদি আপনি বিয়া করিয়া কোন মুসিবত তে যান একটা রাস্তা হইলে গিয়ে তালাকালাক একটা পদ্ধতি আছে ইসলামিক পদ্ধতি আছে আমরা যেটা দূরতর পদ্ধতি বুল আমরা নামাজের পদ্ধতির মাঝে ভুল গেছে আমরা রোজার পদ্ধতির মাঝে বোল গেছে। বলে আমরা একটাও চিন্তা করলো যে ই এলাকার সাথে বলা ভালো ছিল ফিরস ফিরস ওটাই দিলাই আমার তাইনু দেখা ওই লোককে বিয়ে আছে কিনা না আছে কিনা না হিলাবিয়া কিন্তু এই জেনার লাইসেন্স যারা দেয় আলেম এই জেনার লাইসেন্স যারা দেব এই যদি তুমি কঠোরভাবে তিন তালাকো আলাদা হয়ে গেছে রাস্তা উলিয়া দিছ মানে এক নম্বর তালাক দিতে এক দুই তিন করিয়া তুমি ভয়লা তিন তালাখ এক আর বানাইয়া হয়েছে কীটা করছো জেনার রাস্তা খুলিয়া দিছ। আল্লাহ সুবাহ বুঝার তৌফিক দান্কা সম্মানিত উপস্থিতি তালাখর বিষয় যখন সামনে আইব তালাখর বিষয়টা হইলো তালাখর একটা নির্দিষ্ট পদ্ধতি আছে ইসলামে ইসলামে তালাখর পদ্ধতি হইল গিয়া ফয়লা যদি আপনার ওয়াইফর মাঝে বিয়া করিয়া যদি আপনি বিভদে পড়ে যান তাহলে ফয়লা কিতা করতে হইব ফয়লা হইল গিয়া সাইকোলজিক্যালি ট্রিটমেন্ট করতে হইব ফয়লা হইল গিয়া খতা বন্ধ করা বিছনা আলাদা করা তারপরে সম্পর্ক একটু কমিয়ে আনা মানুষে দেখিলাই হালকা প্রহার করার কথা আছে ইলা এক মারিয়া বেশ করিলা নাই তারপরেও যদি সাহায্যে না হয় তাহলে কী করতেই পারিবারিকভাবে পারিবারিক ভাবে বৈঠকের মাধ্যমে আপনার কিতাব সংশোধনের চেষ্টা করতে হইব যদি পারিবারিকভাবে সংশোধনের মাধ্যমে না হয় তাহলে সামাজিকভাবে কিতা করতে হইব ট্রিটমেন্ট করতে হইব সামাজিকভাবে চেষ্টা করতে হইব সামাজিকভাবে সম্ভব না হয় তারপরে ইসলাম একটা লাখ দিতা একটা লাখিয়া ফেরত যোগ্য একটা লাখ দেওয়ার পরে আপনি আবার বৌড়ে ফিরিয়ে আনতাম তারপরে হইলিয়া যদি তারপরে দেখা যায় যে একটা লাখ দেওয়ার পরেও সংশোধন না হয়েছে একটা লাখ দিয়া বাড়িতে কি বার করে দিতাম না নিজের ঘরের মাঝে রাখতা যদি কোনো কারণে ফিরিয়াই বুঝাই তাহলে তারপরে লোকি দুই নম্বর তালাক তারপরে দ্বিতীয় তালাক দেওয়ার পরে তারপরে যদি দ্বিতীয় তালাক হইলি ফেরত ফিরিয়া না যায় তারপরে যদি তৃতীয় তালাক দেওয়ায় তাহলে এটা অফেরত যোগ্য এটাই লোকীয় বাইন এটাই লোকিয়া তখন আর অটোমেটিকলি ফিরিয়া হওয়ার সুযোগ নাই ইসলামে সে সুযোগ আছে যদি ওই মহিলা অন্যত্র বিবাহিত হওয়ার ফলে ডিভোর্স হয় অথবা বিধ হয় তখন বা তালাক প্রাপ্ত হয় অথবা বিধ হয় তখন সে বিয়া করতে পারবো এটাই লোক ইসলামিক সিস্টেম কিন্তু আমরা দেশে গীতা একসাথে তিন তালাকর কোটো গেলেও আর একসাথে যখনও তিন তালাক দিবা তখনও পরবর্তীতে আর বিধান আইব যে হিল্লা করতে হইব ডেকা উড়াইতে হইব দান সুবাহরক্ষা সম্মানিত উপস্থিতি এ ধরনের আরো বিষয় হল আছে ইসলাম খেলাফত আছে কি না না ইসলাম খেলাফত আছে নি রাজনীতি আছে নি ইসলাম রাজনীতি আছে কি না জিহাদ আসেনি আছে জিহাদ কি আমদ্যন্ত তা মনসুখ করতে পারতো না এটা রহিত করতে পারতো না কিন্তু জিহাদ কি তা দিন ফিত রসুল সাল্লা কি যুদ্ধ সব সময় খরচ আল্লাহ রসুলামে কই আমার উন্মতামত আল্লাহ কিয়ামত পর্যন্ত জিহাদ যারা লোক করেন এরা তো এখন জিহাদ করেন না এরা হক রি এখন সাধারণভাবে আপনার মনে করবো ভাষাও তো এটা দেখি মারামারি করে না ইতায় তো গাড়ি উল্টায় না ট্রেন উল্টায় না বাসের মাঝে আগুনও দেয় না রাস্তার মাঝে বেরিক দেয় না আবার গরুর ভিতরে গুল্লি করিয়া মারেও না তাহলে তো ইতা হক রসুল্লাহ হকরফে আসতানা কারণ তাই তাই কি তা সবসময় যুদ্ধ করছো রসুল্লা সবসময় যুদ্ধ করছে বদরর যুদ্ধ হইছে ওয়া আললে বাদর দিন খন্দকর যুদ্ধ হইস বাদর দিন ওদের যুদ্ধ হইছে তাহলে যখন যুদ্ধ আইসে রসুলে তখন যুদ্ধ করস যখন যুদ্ধ এই অফরে গেছে তখন কিতা করছে ইসলামী রাষ্ট্রে প্রতিরোধমূলক যুদ্ধ অংশগ্রহণ করছে তাহলে বোঝা গেল রসুল সাল্লা ইসলামে প্রত্যেক দিন যুদ্ধের ময়দান আসতেনা কিন্তু তাইন এটা কিয়ামত পর্যন্ত যে থাকবো এটাই দিয়ে গেছে দিক নির্দেশনা দেওয়া গেছে এটা কোনো সময় মনসুখ না এটা রহিত না ইসলাম রাজনীতি আছে আছে কিনা না মোহাম্মদ রিসুল্লাহাম তাই রাজনীতি করছেন নি রাষ্ট্রের কোন পদ আসলাম তাই আকর আসলা অমর আসলা ওসমান আসলা আলী আসলা তারা আসলা কিনা না তাহলে ইসলামর রাজনীতি আছে কিনা না আছে. কিন্তু আমরা সব রাষ্ট্রপ্রধান হইতামনি সব রাষ্ট্রপ্রধান হইতামনি যদি কোন যে রাষ্ট্রপতিও লাগবে তাহলে ইসলামী ইসলাম রাজনীতি আছে তবে ই রাজনীতি আপনার গণতান্ত্রিক রাজনীতি নাই আমরা কিছু বাই অকাল আছেন আজকাল কই ইসলামিক গণতন্ত্র গণতন্ত্র আবার ইসলামিক বুঝি হয় গণতন্ত্রটা খুব ফ্রি মতবাদ জনগণই সকল ক্ষমতার উৎস নাওজিত সকল ক্ষমতার উৎসকে জনগণ সকল ক্ষমতার উৎস তিনবার ডায়রি হইলে তার তো কে পাওয়া যায় না দরি দরি নেওয়া বাংলাদেশের জনগণের সকল ক্ষমতার উৎস ছাড়া বাংলাদেশের বর্তমান হলে প্রচার করছে আর এখন ইসলামিক মানুষ হলে এটা প্রচার গণতন্ত্র লাগিয়া মার্চ করিয়া সহিগুতার ফাতে যুদ্ধ করিয়া যায়। তার নাম আগে শহীদ নামে আবার মানে না ধর্ম নিরপেক্ষ আবার শহীদ এটা ইসলামিকটা ইউজ করে আল্লাহ যে ইসলামের রাজীতি আছে ইসলাম রাজনীতির ইসলামিক পদ্ধতিতে রাজনীতি করতে এটা রাস্তার ব্যারিগেড দেওয়া রাজনীতি নাই এটা বুটোর রাজনীতি নাই এটা জনগণ সকল ক্ষমতার রাজনীতি নাই এটা বেশিরভাগ যেখান কইস ওখানের রাজনীতি না ইসলামের রাজনীতির লোক আল্লাহ সুবাহ সুরান রাষ্ট্রপ্রধান চাও তুমি যদি দেশ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাও খেলাফত প্রতিষ্ঠা করতে চাও তাহলে আল্লাহ সুবাহনতালা কোসছেন আমাদের সাথে যে আমরা যদি ইমান আনি আমরা যদি নেক আমল করি তাহলে আল্লাহ সুবাহনতালা আমাদেরকে খেলাফত দিবা খেলাবাদ ভাঙাও ইসলামের খেলাপথ চাও তাহলে তোমার কিতাব হরতইব ইমান এবং সহাবর ইমান এবং নেক আমন হরতইব ইমান শির মুক্ত ইম হইতইব মাজার ফজারি মুক্ত ইমান হইতইব ফুজারি মুক্ত ইমান হইতইব থাম্বা পূজা মুক্ত ইমান নই তৈব প্রতিকৃতিমুক্ত আর আমন হইতইব সব তরিক বাদ দিয়া রসুনের তরীকা যদি আমন হয় তখন আমি নেক আমন আল্লা আল্লাহ রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা করিয়া দিবা আমরার লোকি দাওয়াত দেবা হেদায় দেওয়া খার খাম এটা বিশ্বাস করেননি হেদায় দেওয়া খার খাম আর রাষ্ট্র দেওয়া জনগণের খাম বুট দেওয়া মানে সমর্থন দাও তাহলে আমি আর ইসলাম আল্লাহরা হেদায়তর কাজ গিয়ার লো কই যে আল্লাহ দিবা ঠিক আছে আর ক্ষমতার এন গিয়ার ফেস লাগিয়ে যায় এনগণের মনে দিলাই তো উঠছিল উফু উঠিয়া কইসমারি খেয়ে আগে পড়তে কাফির বেটা ফুড়ি গেছে একটা গল্প আছে না যে কাফির বেটা ফরি গেছে আমরা অবস্থা হয়েছো যে এক জায়গা আল্লাহ দিবা আর অন্য জায়গার জনগণে দিবা আল্লাহ আমরা সঠিক বুঝ দান আমরা হেদায়ুরুক্কা আমরা আনস জীবন যাপন করি তফিক দান্কা সম্মানিত উপস্থিতি প্রত্যেকটা ক্ষেত্রে নেওয়ালা মানুষ নাই হয় আমার দল আই হোক আমার দলের সদস্য ফর্ম ফিল আপ করো আমার দেশে আইলে ইসলাম প্রতিষ্ঠা হয়ে আমার ফিরসাপর মরিতে গেলে তুমি জানলাতে যাইবা কিয়া আমার তরিকা দায় গেলে তুমি শর্টকাট তরিকা এই আর আমরা দেশো থালিক করতে প্রচার করা কথা প্রচার করতা আমরা প্রচার করিয়ার কিচ্ছা কাহিনী এক বুজুর্গ আসা তাই হাজার রাখা নামাজ পড়তাম এক হাজার রাখা নামাজ পড়তাম আর মুসাফির অবস্থায় এক হাজার রাখা নামাজ পড়ত একদি এক মিনিট হইয়া যদি এক রাখা তয় তাহলে লাগে ওই লাগে ষোল্ল ঘন্টা আর যদি দুই মিনিট হয় তাহলে বত্রিশ ঘন্টা লাগে এখন তাই সফরও থাকতে পড়তা বাড়িতে ভর্তা যার দুই ফাও আছে তারা নামাজ পড়া যায় বুজুগে এক ফাওয়ার খালা নামাজ পড়ছে আর একম খতম বুঝেন তো উঠতা অমুক অমুক রসুলের না রসুলের ও রসুলের দাঁত ভাঙছে আর আমরা দাঁত ভাঙা লাগছে না আজান গোল গোবিন্দ বিল্ডিং আজানর যে বিল্ডিং করে সুভান আল্লাহান একবার মিলাই দেখলো না রে রসুল সাহাবাই কেরাম কাহিনী মিলেনি রসুল শাহাবাই কেরাম মিলেনি রসুল সাহাবাই কেরাম তারা কষ্ট করা লাগে কষ্ট করা যারা বিভিন্নভাবে সহযোগিতা করছেন বিশেষ করে যারা এই আয়োজনের লাগিয়ে উদ্যোগ নিচ্ছেন এসে কোরআন আকড়ে ধরি আকসাদ গ্রুপ তারা ইন্টারনেটের মাধ্যমে তারা বিভিন্ন প্রোগ্রাম করিয়া থাকুন বিশুদ্ধা সুরা শিক্ষা নামাজের দোয়া শিক্ষা এগুলার তারা প্রোগ্রাম করিয়া থাকুন আল্লাহ সুবান তার এই প্রচেষ্টা কবল খরক্ষা যারা বিভিন্নভাবে এটার সাথে জড়িত আল্লাহ সুবাহন তাল্লাহ তারারে এই আমল নেক ন্যাক আমল হিসাবে কবুল সুরক্ষা তারারে আরও বেশি বেশি বেশি করিয়া আন সন্ন্যার বিশুদ্ধ আকিদা বিশুদ্ধ আমলের প্রচার করার তৌফিক দান খরক্ষা আমরা যারা এখানে আইছি আল্লাহ সুবাহ আমরা আওয়ারে বয়ের কবুল আমরা আত্মীয় সেন যারা মারা গেছেন তারা তার মা ফরিদা আমরা যারা আসি আমরা কোরআন জীবনযাপন করে তৌফিক দান্কা আমরা সন্তান আমরা উত্তর সিরিয়া কোরআনজী জীবনযাপন করে তৌফিক দান খুক্কা সিরিফ তাগি বাসার তৌফিক দান খরুকা বেদাত তাগি বাসার তৌফিক দান ফুরকা খালি হুজুরের দোয়া করল সিরিফ তাগি বা দান খুক্কার আপনি কইলা আমিন আমিনা খামি আই তাই রসুল সাল্লিয়ামের সিখ তাকি বা একটা দোয়াই গাইছেন আমল নিজে করতে আর আমল করি আপনার এগুলো কোনো সুযোগ নাই আপনি ক্লাসে গিয়ে চিন্তা করলাম যে ফাঁস আর খবরও গেলেও গেলে আমরা বৈঠক শেষের দোয়া পাঠ করি যে রসুল্লাহামে বৈঠক শেষে একটা দোয়া পাঠ করিয়া শেষ করতাম আমরা দুয়া পাঠ করি সুবাহিকা সালামালাইকুমুল্লাহ বিবরাক